মানবতা সমাধান Assalamualaikum warahmatullahi wabarakatuh Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu man yahdihillahu fala mudilla la wa man yudlil fala hadiya la wa ashhadu alla ilaha দর্শক মণ্ডলী আমরা আলোচনা করছিলাম তরুণ সমাজের প্রতি আহ্বান এই শিরোনামে আজকে আমরা আলোচনা করব। তরুণ সমাজকে কে কোন বিষয়ে কিসে বিভ্রান্ত করছে আপনারা জানেন আজকে তরুণ সমাজ বিভ্রান্ত হওয়ার কারণে সমাজ বিপর্যস্ত সমাজে অনেক অনাচার অনেক খারাপ কাজ পরিলক্ষিত হচ্ছে এখন এই বিভ্রান্ত তরুণ সমাজকে আমি কিভাবে আহ্বান জানাব এবং সঠিক পথে নিয়ে আসব। আমরা পূর্বের আলোচনায় দেখেছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম তিনি তরুণ সমাজকে ইসলামের এই আদর্শ দিয়েই সঠিক পথে ফিরিয়ে এনেছিলেন আমরাও চাইব সেই অভ্রান্ত আল্লাহ প্রেরিত সর্বশেষ সংবিধান আদর্শ জীবনবিধান ইসলামের দ্বারাই এই উদ্ভ্রান্ত দিকভ্রান্ত দিশাহারা তরুণদেরকে সঠিক পথে নিয়ে আসতে চাই মনে রাখতে হবে যে পৃথিবীর ইতিহাসে যত দর্শন যত মতবাদ যত থিওরি চালু রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ আদর্শ হলো মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের মধ্যে আমরা সেই আদর্শকে যদি মেনে নিই তাহলে সঠিক একটি পথ আমরা পেয়ে যাব। আল্লাহ রব্বুল আলমেন বলছেন সুর আল আহজাব একুশ নম্বর আয়তেুমফি মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে এই কথা বলার পরে আল্লাহ বলে যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে যে ব্যক্তি চায় আল্লাহর দিদার লাভ করবে আল্লাহর সন্তুষ্টি যে ব্যক্তি লাভ করতে চাইবে তার জন্যই রয়েছে আল্লাহ রাসুলের মধ্যে উত্তম আদর্শ অলিয়াউম আল্লাহ আর ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আখেরাতকে কামনা করে আমরা এ আয়াতের মধ্যে খুঁজে নিব আমাদের দিক নির্দেশনা রাসুল মোহাম্মদ সাল আলি আসাল্লামকে একমাত্র গ্রহণীয় ব্যক্তি হিসেবে মেনে নিবে যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে আল্লাহর সন্তুষ্টি চাই এবং যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে পরকালে সফল হতে চাই ওদাকার কাসিয়া এবং ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে চাই সম্মানিত দর্শক মন্ডলী আমি তরুণ ছাত্র সমাজকে যুব সমাজকে আহ্বান জানাতে চাই আমাদেরকে গ্রহণ করতে হবে মুহাম্মদ সাল্লাহ আলি আসসাল্লামের আদর্শ কিন্তু দুঃখজনক হল সত্য আমরা সেই মোহাম্মদ সাল্লাহ আলিহাল্লামের আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্য আদর্শ গ্রহণ করছি আজকের বিভিন্ন মতবাদ বিভিন্ন থিওরি ধর্ষণ চালু থাকার কারণে তরুণ ছাত্র সময় বিভ্রান্ত সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজ সহ অন্য যে কোনো প্রতিষ্ঠানে পরিচালনা করছে বা পরিচালিত হচ্ছে যুবকদের মাধ্যমে আর প্রত্যেকটি যুবকি যেন সে দিগ্রান্ত হয়েছে অন্য মতবাদ অন্য মতাদর্শের মাধ্যমে তরুণ সমাজকে আহ্বান জানাবো এই মর্মে যেন অন্য কোন মতাদর্শ অন্য কোন থিউরি দ্বারা তারা বিভ্রান্ত না হন যেমন দেখুন আজকে গোটা বিশ্বব্যাপী চলছে ধর্মনিরপেক্ষ মতবাদ বা সেকুলারিজম মতবাদ এটা সবারই জানা এই মতবাদ দ্বারাই তরুণ সমাজ বিভ্রান্ত হচ্ছে তাদের একটা স্লোগান চালু আছে রিলিজন শুড নট বিস ইট ইজ মেয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড একটা মন্ত্র চালু রেখে দিয়েছে তারা যে ধর্ম রাজনীতিতে প্রবেশ অধিকার রাখে না ধর্মটা কেবল আল্লাহ এবং মানুষের মধ্যে আধ্যাত্মিক সম্পর্কর ব্যাপারমাত্র এই মতবাদটা চালু রেখে এই মন্ত্রটা চালু রেখে আমরা রাজনৈতিক আন্ডারে তরুণ সমাজকে প্রবেশ করিয়েছি এবং ধর্মীয় বিধিবিধান থেকে তাদেরকে মুখ ফিরিয়ে নিয়েছি অথচ আমি জানি না আমি এই মর্মে স্মরণ রাখি না যে এই মতবাদটির জন্মই হয়েছে ধর্মীয় অনুভূতিকে নষ্ট করার জন্য ধর্মীয় অনুভূতিকে আঘাত করার জন্য যেমন ইনসাইক্লোপেডিয়া ব্রিটানিকা নয় নম্বর খন্ডের অনিশৃষ্ট আলোচনা করতে গিয়ে বলেছেন সেকুলারিজম এ মুভমেন্ট ইন বা ধর্ম নিরপেক্ষ মতবাদটি কেবলমাত্র পরকাল থেকে মুখ ফিরিয়ে শুধু দুনিয়ার দিকে মানুষকে আহ্বান জানায় এটা একটা সামাজিক আন্দোলন মাত্র আর এটা মধ্যযুগে তৈরি হলো To despise human affairs, and to meditate on God and লাইফ এটা তৈরি হলো ধর্মীয় ব্যক্তির যে কর্মসূচি কর্ম তাকে তাচ্ছিল্য করার জন্য এবং যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস করে এবং যে ব্যক্তি পরকালের প্রতি বিশ্বাস করে তাকে তাচ্ছিল্য হচ্ছে না তার উপরে নির্যাতন করার জন্য যে কোনো ধর্মীয় ব্যক্তি এই মতবাদ সম্পর্কে যখনই জানতে পারবেন তখনই বুঝবেন তখনই উপলব্ধি করবেন যে এই মতবাদটির জন্মই হয়েছে ধর্মীয় অনুভূতিকে আঘাত করার জন্য সুতরাং যে কোন তরুণী এই মতবাদকে গ্রহণ করতে পারে না কারণ অবশ্য অবশ্যই মনে রাখতে হবে আমার একজন প্রভু বা ত্রষ্টা রয়েছেন যিনি আমাকে পরিচালনা করছেন যিনি আমার দুটি চোখ দিয়েছেন যিনি আমাকে দুটি হাত দিয়েছেন এর মাধ্যমে আমি পরিচালিত হচ্ছি এবং এর পিছনে একজন স্রষ্টা রয়েছেন যিনি সব কিছুই পরিচালনা করছেন কিন্তু দুঃখজনক হল সত্য আমি আল্লাহর এই ধারণাকে এবং স্রষ্টার এই ধারণাকে উপেক্ষা করে আমি এমন এক মতবাদে এমন এক দর্শনে ঢুকে পড়েছি নিমজ্জিত হয়েছে। যে দর্শন আমার আকিদা অনুভূতিকে নষ্ট করছে একজন মুসলিম ব্যক্তি কখনো এটা গ্রহণ করতে পারে না বিশেষ করে কোনো মানবী কোনো মানুষই যিনি আল্লাহর সৃষ্টি তিনি কখনোই এই মতবাদকে গ্রহণ করতে পারেন না বিশেষ করে কোনো মুসলিম ব্যক্তি তো অবশ্যই পারেন না এরপরেও আমি তরুণ সমাজকে বলবো যুব সমাজকে ছাত্র সমাজকে বলবো যে এটা বোঝাটা খুবই স্বাভাবিক যে তরুণ সমাজের মানসিকতা উন্মুক্ত তরুণরা স্বাধীন তারা যে কোনো বিষয়ে চিন্তা গবেষণা করতে পারে আমি যে কোনো মুসলিম বিশেষভাবে মুসলিম তরুণকে আহ্বান জানাব যে এই মতবাদটি বুঝার চেষ্টা করুন যে মতবাদটি তৈরি হয়েছে ধর্মীয় অনুভূতিকে নষ্ট করার জন্য তাহলে আমি একজন মুসলিম তরুণ হিসাবে কখনও আল্লাহর প্রতি খারাপ ধারণা করতে পারি না আমি কখনোই আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধানকে বা ধর্মীয় কোনো ব্যক্তিকে বা পরকালকে অর্থাৎ কিয়ামত দিবসকে কখনো আমি ভৎসনা করতে পারি না অবিশ্বাস করতে পারি না সম্মানিত দর্শক মণ্ডলী এই তরুণ সমাজকে এই মন্ত্র ঢেলে দেওয়ার কারণে আজকে যেমনভাবে রাজনৈতিক মণ্ডলে পরিমণ্ডলে বিশেষ করে ক্ষেত্রটি হলো বিশাল ক্ষেত্র ধর্মীয় ক্ষেত্র ব্যতীত যেমন রাজনীতি অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি এই ব্যবসা এই যত সেক্টর বা যত বিভাগ রয়েছে অধিকাংশ বিভাগই পরিচালিত হয় বৈষয়িকতার নামে অথচ এই বৈষয়িকতার সমস্ত ক্ষেত্র থেকে ইসলামকে গুটিয়ে নেওয়া হয়েছে সুকৌশলে এবং বলা হয়েছে ইসলাম কেবলমাত্র চার দেওয়ালের মধ্যে বন্দি রাখার মতো একটি জীবনবিধান এটা সামাজিকতায় রাজনৈতিক দিকে অর্থনৈতিক দিকে রাষ্ট্রীয় দিকে এটা কখনো প্রবেশ করার অধিকার রাখে না আপনারা আবার ফিরে আসছেন পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা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 सकाल साढ़ चूड़ बारह विश्व महा, भिश्यर, महा भिश्यर।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 সম্মানিত দর্শক মন্ডলী আমরা আলোচনা করছিলাম এই মর্মে যে এবাদত বা ধর্মীয় সাইডটি যে কাজটি আমরা তা অত্যন্ত অল্প সময় কিন্তু অধিকাংশ সময়টি আমরা ব্যয় করে থাকি বৈষয়িক জীবনে অথচ পুরো পরিমণ্ডল থেকে শরীয়তকে গুটিয়ে নিয়ে কেবলমাত্র মসজিদের মধ্যে বন্ধ করা হয়েছে আমি ক্ষেত্রে বলতে চাই মুসলিম তরুণ সমাজকে বিশেষ করে সকলকেই বলতে চাই আল্লাহ রাসুল মোহাম্মদ সোলাল্লাহ আলহাসাল্লাম তিনি যেমন ব্যবসা করেছেন তেমনি তিনি রাজনীতিও করেছেন তেমনি তিনি সমাজনীতির সাথে রাষ্ট্রনীতির সাথেও জড়িত ছিলেন শুধু তিনি নন পরবর্তী তার চার খলিফা আলীম তারা স্পষ্টভাবে গেছেন বিশেষ করে যেমন ভাবে কেতাব জাকাত পাওয়া যায় অর্থনীতি এখানে নিহিত রয়েছে কেতাবল বইু বেচা কিনা আপনি কিভাবে করবেন অনুভাবে কেতাব সলাতো রয়েছে পুরো দ্বীপটি ইসলাম ঘিরে রেখেছে কিন্তু আজকে যে মন্ত্র আমাদেরকে শিক্ষা দেওয়া হলো যে রিলিজন শুড নট বিটিক্স ইট ইজ মিয়ারলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড অর্থাৎ ধর্ম বৈষয়িক জীবনে প্রবেশ করার অধিকার রাখে না এ মন্ত্র কেন শিক্ষা দেব আমি যেমনভাবে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে একজন ধর্মীয় ব্যক্তি হিসেবে বিশ্বাস করব অনুসরণ করবো তেমনিভাবে আমি রাজনৈতিক ব্যক্তি হিসাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ হিসাবে সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ হিসাবে সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট হিসাবে সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে আমি সর্বদিকে আমি গ্রহণ করবো এটাই হলো ইসলামী রীতি সুতরাং আমরা এই আলোচনায় কখনো মন পারি না আল্লাহর বলেছেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত হয়েছে শুধু একদিকে নয় শুধু সালাতের ক্ষেত্রে নয় শুধু জাকাতের ক্ষেত্রে নয় বরং প্রত্যেকটি ক্ষেত্রের মধ্যেই রয়েছে মুহাম্মদ সাল আলাই সাল্লামের উত্তম আদর্শ এখনো কোনো ব্যক্তি যদি মোহাম্মদ সাল আলাইস্লামকে প্রত্যেকটি ক্ষেত্রে মেনে নেন। তাহলে অবশ্যই তিনি বিভ্রান্ত হবেন সমন্বিত দর্শক মণ্ডলী আর একটি মতবাদ আমাদেরকে বিভ্রান্ত করেছে তরুণ সমাজকে বিশেষ করে সেটা আপনারা জানেন সেটা হল কালমার্কসের থিওরি বলা হয়েছে ইট ইজ নট রিলিজন ক্রেটসম্যান বাট ম্যান হু ক্রেটস রিলিজন ইট ইজ রিলিজন দ্য গ্রোন অফ দ্য ডাউন ফ্রোড্যান ক্রিসার ইট ইস দ্য আফিম দ্য আইডিয়া অফ গড মাস্ট বি ডিস্ট্রয়েড বন্ধুরা আমার আপনারা জানতে পারবেন যে কালমার্কস লেলিন অ্যাঙ্গেলস এই সমস্ত ব্যক্তিবর্গ তারা সামাজিক আন্দোলন পরিচালনা করতে গিয়ে সৃষ্টিকর্তার ধারণাকে মানুষের হৃদয় থেকে ছিনিয়ে নেওয়ার জন্য তারা যে বক্তব্য পেশ করেছেন দর্শন পেশ করেছেন তাহলে এই তারা বলতে চাচ্ছেন আসলে ধর্ম মানুষকে সৃষ্টি করেনি বরং মানুষই ধর্মকে সৃষ্টি করেছে না উজুবিল্লা এটা কখনোই হতে পারে না আর এই দর্শনের আলোকেই বহু তরুণ আজকে বিভ্রান্ত হয়েছে আপনারা জানবেন বহু দল উপদল রয়েছে যুব সমাজের জন্য যারা আজকে বিভ্রান্ত হচ্ছে এই পথে আরও যদি এগিয়ে যায় বলা হচ্ছে ইট ইজ দ্য আফিম এটা একটা আফিম মাত্র এটা একটা নেশা মাত্র ধর্মকে কিভাবে আফিম আখ্যা দেওয়া হলো শুধু তাই নয় আরও একটি এগিয়ে গিয়ে বলছেন দি আইডিয়া অফ গড মাস্ট বি ডিস্ট্রয়েড আল্লাহর ধারণা প্রভুর ধারণা মানুষের হৃদয় থেকে উৎখাত করতে হবে ইট ইস দ্য ক্রিস্টান অফ পারভার্টেড সিভিলাইজেশন কিভাবে আমরা এই মতবাদটাকে গ্রহণ করতে পারলাম যে মতবাদ চায় যে দর্শন যে থিওরি চায় যে মানুষের হৃদয় থেকে আল্লাহর ধারণাকে উৎখাত করবে এই মতবাদ এই দর্শনকে একজন মুসলিম ব্যক্তিত্ব গ্রহণ করতে পারে না প্রশ্ন আসে না সামনে দর্শক মন্ডলী শুধু তাই নয় এঞ্জেলস এর যে ধারণা ছিল যে বিশ্বাস যে ধারণাটি এই কথাটি মিথ্যা কথা প্রথম ওয়ার্ড প্রথম বাক্যটি মিথ্যা প্রথম শব্দটি মিথ্যা যে কোনো ব্যক্তিকে ইসলাম গ্রহণ করতে হলেই বলা হয় আমন্ত সর্বথম আল্লাহর প্রতি বিশ্বাস করতে হয় আল্লাহ ছাড়া বিশ্বাস করছি প্রথম বাক্যটাই অথচ বলা হচ্ছে এই মতবাদে সেকুলারিজম যে মতবাদ চালু রয়েছে এই মতবাদ বলছে যে ধর্মের এই প্রথম কথাটি মিথ্যা বন্ধুরা আমার পিস টিভির মাধ্যমে পৃথিবীর সমস্ত দর্শককে জানাতে চাই যে ব্যক্তি কখনো ধারণা করবে যে ধর্মের এই প্রথম কথাটি মিথ্যা আল্লাহর প্রতি বিশ্বাস ওই ব্যক্তি আর মুসলিম থাকতে পারে না তাহলে একজন মুসলিম ব্যক্তি কিভাবে এই ধারণা রাখতে পারে একজন তরুণ কিভাবে এই মতদর্শ মেনে নিতে পারে আজকে সেই মতবাদের তকমা গলায় দিয়ে বুকে ঝুলিয়ে আমি জীবনকে বিলিয়ে দিচ্ছি না রয়েছে এই মতবাদের স্লোগান দিচ্ছেন আবার তাকে দেখা যায় যে মসজিদে গিয়ে সালাত রমজান মাসে অনেক ভাই শ্যাম পালন করছেন অনেকে ঈদের সালাতদায় করছেন জানাজায় গিয়ে শরিক হচ্ছেন এটা কিভাবে আমরা জানাজা পড়ি আমরা ঈদের সালাদ আদায় করি শুক্রবার সালাত আদায় করি আমরা শিয়াম পালন করি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে কিন্তু আমার আকিদাই ছিল কি দইডিয়া অফ গড মাস্ট বি ডিস্ট্রয়েড অর্থাৎ আল্লাহর ধারণাকে মানুষের হৃদয় থেকে উৎখ্যাত করা হলো আমার মৌলিক দর্শন আমি যে দর্শনকে গ্রহণ করেছি কমিউনিজম কমিউনিজম দর্শনটাই বলছে আল্লাহ ধারণা থেকে মানুষকে বিরত রাখো এবং একটা মিথ্যা ধারণা আজকে বিশ্বের অধিকাংশ মানুষই এই ধারণে বিশ্বাস করছে বিশেষ করে মুসলিম তরুণকে আমি আহ্বান জানাব এই মর্মে যে আমি একজন তরুণ মুসলিম তরুণ কখনো এই ধারণাকে বিশ্বাস করতে পারে না আর মতবাদ আমাদের মধ্যে চালু রয়েছে অত্যন্ত দুঃখজনক যে বিষয়টি সেটা আমরা জানি যাকে বলা হচ্ছে ন্যাশনালিজম এই জাতীয়তাবাদ আমরা ঘাড়ে নিয়েছি এবং এই জাতীয়তাবাদী ধারণাতেই মানুষকে আমরা আহ্বান করছি এটা প্রশ্নই আসে না বন্ধুরা আমার আপনারা জানবেন এই ন্যাশনালিজমের মূল উপাদান হলো ছয়টি মূল উপাদান ছয়টি এই ছয়টি উপাদানের মধ্যে যেটা রয়েছে সেটা হলো বংশ অঞ্চল ভাষা এবং বর্ণ সে সাথে শাসনতন্ত্রের ঐক্য অর্থনৈতিক ঐক্য আমি বিনীতভাবে আহ্বান জানাতে চাই এখানে আমি বংশকে নিতে পারলাম অঞ্চলকে নিতে পারলাম বর্ণকে নিতে পারলাম ভাষাকে নিতে পারলাম এবং শাসকতান্ত্রিক ঐক্য অর্থনৈতিক ঐক্যকে গ্রহণ করলাম কিন্তু আমি এখানে কেন গ্রহণ করলাম না ধর্মকে ধর্ম এখানে কি অপরাধ করলো আমি ধর্মকে এখান থেকে উৎখাত করলাম কেন আমি ছাত্র এবং তরুণ ভাগে বলতে চাই যে আপনার মানসিকতা স্বাধীন আপনি একটু চিন্তা করুন যে জাতীয়তাবাদের ন্যাশনালিজমের যে উপাদান হলো ছয়টি তার মধ্যে অন্য ছয়টিকে নেওয়া হলো কিন্তু এখানে ধর্ম বিষয়টাকে প্রাধান্য দেওয়া হলো না কেন মানে তার মূল উপাদান থেকে ধর্ম উৎখাত করতে চাও হয়েছে সুতরাং যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে ইসলামকে বিশ্বাস করে এবং ইসলামের উপরে টিকে থাকতে চায় ওই ব্যক্তি কখনো জাতীয়তাবাদকে সমর্থন করতে পারে না কারণ তার প্রথম আহ্বানই হবে ধর্মের উপরে ইসলামের উপরে সে ফেত্রাতের উপরে জন্ম নেয় আর এই ফেত্রাতকে উৎখাত করা হয়েছে মতবাদদের মধ্যে থেকে তরুণ সমাজকে আমরা আহ্বান জানাতে চাই এই যে মতবাদের কথা বললাম এই মতবাদ থেকে ইসলাম অনেক অনেক দূরে এ সমস্ত মতবাদগুলো পৃথিবীতে কখনো শান্তি দিতে পারেনি যে কোনো মতবাদই হোক না কেন সেকুলারিজম হোক ন্যাশনালিজম হোক ডেমোক্রেসি হোক বা আর অন্য কিছু হোক ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সমাজতন্ত্র ইত্যাদি যত মতবাদ রয়েছে যত থিওর রয়েছে কোনোটি মানুষকে শান্তি দিতে পারেনি বরং আজকে অশান্তির আগুন দাও করে চলছে আর একটি মতবাদ আজকে আমরা জড়িয়ে পড়েছি সেটা হলো গণতন্ত্র ডেমোক্রেসিজ দ্য গভর্নমেন্ট ইজ গভর্নমেন্ট অব দ্য পিপুল বাই দ্য পিপুল ফর দ্য পিপুল এই মন্ত্র ছড়িয়ে দেওয়া হলো এই আঠারোশো শতাব্দীতে বিশেষ করে সেকুলারিজম তৈরি হয়েছে আঠেরোশো সালে অনুরূপভাবে তৈরি হয়েছে ওই মধ্য যুগেই এই আঠারোশো শতাব্দীতে তৈরি হয়েছে এই সব প্রত্যেকটি মতবাদ কিন্তু আহ্বান জানাতে চায়। ইতিপূর্বের মানুষরা ছিলেন শান্তিতে বিশেষ করে ইসলাম যে শান্তি দান করেছেন এই শান্তির উপরে আর অন্য কোন দর্শন বা থিওরি মানুষকে শান্তি দিতে পারেনি সুতরাং কোনো তরুণী কোন যুব সমাজী কোনো মুসলিম ব্যক্তি কখনও মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শ ব্যতীত অন্য কোন আদর্শকে সে তালাশ করতে পারে না কারণ এমর্মে একমত প্রত্যেকেই যে আমি আরও পরে পেশ করব আপনাদের সামনে যে একমাত্র মোহাম্মদ সাল্লাম যে শ্রেষ্ঠ ব্যক্তি ক্ষেত্রে অন্য কিছু নয় তারাই বলেছেন বিশেষ করে মোহাম্মদ হলেন সবচেয়ে সফল ব্যক্তিত্ব পৃথিবীর বুকে আর তারাই বলেছেন যারা এই সমস্ত মতবাদের জন্ম দিয়েছেন তারাই বলেছেন মোহাম্মদ একজন সাকসেসফুল ব্যক্তি সুতরাং বিশেষ করে মুসলিম তরুণ ভাইদেরকে জানাবো সমস্ত দর্শন থেকে ফিরে এসে আমুল আদর্শ এবং তারি দেওয়া জীবন বিধানকে আমাদেরকে গ্রহণ করতে হবে অন্য কোনো বিধানকে গ্রহণ করা যাবে না আল্লাহ রাবুল আলম যেন মুসলিম তরুণদেরকে একমাত্র মোহাম্মদ সাল্লা মডেল হিসেবে গ্রহণ করার তফফিক দান করেন আল্লাহ কিরকা রহমতলাত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 সত্যবাণী ছড়াতে মানব জাতির কাছে পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল্রায়ন ব্যাংক আটচল্লিশ বার্মিংহাম पाउंड एकॉन्टाम्बार 011-32-301 आइबेन जी बी बान्डो एल ओ उएडी तीन शुन्डो नईचोई तीन चार शुन्डो एक शुन्डो दुई चार एक नईदुई सट कोड तीन शुन्डो शुन्डो शुन्डो आट्टीन स्वेफ बी आईसी कोड �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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলিহাসাল্লাম এর সন্ন্যাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন হিসটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ समग्र जीवन के सफल और सुंदर करारोन सोन्नाथर वस्तवायन देख से सोन्ना प्रति मंगलवार रत साढ़े आठ टुन सम्प्रचार सकाल सतट बांगल्